পরিবেশিত অডিও লেকচার সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে বা গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াতের বিপরীতে কাফিদের প্রতিক্রিয়া কি কি ছিল ব্যঙ্গবিদ্রুপ চরিত্র হনন অপমান কুচ্ছা রটানো প্রলোভন চ্যালেঞ্জ হিংসা বিদ্বেষ কী করতে বাকি রাখেনি তারা সিলেটের এই পর্বে আমরা আলোচনা করব মাকি যুগে সাহাবি আনহুমদের উপর নেমে আসা কষ্ট ও ত্যাগ গল্পগুলো কোন সন্দেহ নেই প্রথম যুগের মুসলিমরা যে পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করেছিলেন তেমনটা আর কোনো প্রজন্ম করেনি তাই ইমানের দিক থেকে তারা শ্রেষ্ঠ একই সাথে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 কিন্তু সেটা তাদের মধ্যে সত্যিকারের পরিবর্তন ঘটিয়েছে এটাই হল ইমান এই দুনিয়া জীবন হলো একটি পরীক্ষা আল্লাহ কর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 ফিতনায় পতিত না হয়ে কেউ স্থিতিশীলতা আর সমৃদ্ধি অর্জন করতে পারে না আল্লাহ নুহ ইব্রাহিম ইসা এবং মুহাম্মদ সাল্লামকে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় যখন তারা ধৈর্য ধরেছেন তখন আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন রসুল সাল্লু আলাই বলেছেন জান্নাত কষ্ট দিয়ে ঘেরা আর জাহান্নাম ঘেরা নক্সের বাসনা দিয়ে প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন এর উত্তর হলো।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 সাহাবিরা জানতেন না সামনে কি হতে যাচ্ছে তার অল্প। শক্তি না থাকলে এই চাপকে উপেক্ষা করা অসম্ভব উপেক্ষিত আর অবস্থায় আমরা জীবনের একটি দিনও কাটাই কিন্তু সাহাবিদেরকে দিনের পর দিন সেভাবে কাটাতে হয়েছে কাজে আমরা হাতে গোনা কয়েকজন সাহাবিদের নিয়ে আলোচনা করব তবে আমাদের মনে রাখতে হবে তাদের সবাইকে দাঁড়াতে হয়েছিল স্রোতের বিপরীতে তাতে পাশে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না প্রবেশ করা যাক মূল আলোচনায় কুরাইসদের হাতে সাহাবিদে নির্যাতিত হওয়া কেন কুরাইশা সাহাবিদের উপর অত্যাচার চালিয়েছিল এর তিনটি কারণ আমরা দেখি এক অত্যাচার করে তাদের ধর্মত্যাগে বাধ্য করা দুই ইসলাম গ্রহণে আকৃষ্টদের সামনে এই অত্যাচারিত মুসলিমদের উদাহরণ হিসেবে উপস্থাপন করা যেন তারা ইসলাম গ্রহণে আকৃষ্ট না হয় ভয় পায় তিন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 আবুবাক রাজিয়াল্লাহ আনহুকে নিয়ে আমরা আগে আলোচনা করেছি তিনি ছিলেন কোরাইশদের মধ্যে বেশ সমাজিত একজন ব্যক্তি কিন্তু ইসলামের জন্য তাকেও নির্যাতিত হতে হয় ঘটনাটা আমরা বর্ণনা করব আল বিদায় নিহায় থেকে আবদুল্লাহ ইবিন মোহাম্মদ বলেন আবু মুহম্মদ ইবিন ইমরান হজরত আইসাইদ আনহার সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ আলহিহাস্লামের সাহাবিগণ যখন একত্রিত হলেন তখন তারা ছিলেন আটত্রিশ জন অবশেষে রসুল্লাহ সাল্লাহ প্রকাশ্যে বের হলেন অন্যান্য মুসলিমরা মসজিদে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে প্রত্যেকে নিজ গোত্রের মধ্যে অবস্থান নেয় হজর আবুকর রজ্লাহ আনহু জনসমক্ষে বক্তা দিতে শুরু করেন রসুল্লা সাল্লা পাশেই বসা ছিলেন বস্তুত হজরত আবুবকর রাজ আনহু প্রথম বক্তা যিনি প্রকাশ্যে লোকজনকে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি আহ্বান করলেন মুশরিকরা সাথে সাথে হজরত আবুবকর উপর এবং মুসলিমদের উপর চড়াও হয় মসজিদের বিভিন্ন স্থানে থাকা মুসলমানদের তারা ভীষণ প্রহার করে হজরত আবুবকর রাতলাহ আনহুকে তারা পায়ের নিচে ফেলে পিষ্ট করে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 তিনি কথা বলতে শুরু করেন এবং সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করলেন তা হল রসুল্লা সাল্লু আলাইসাল্লাম কোথায় তিনি কেমন আছেন এই পরিমাণ অসুস্থ অবস্থায় তার কাছ থেকে এই কথা শুনে তার গোত্রের লোকজনরা তাকে গালিগালাজ করে এবং একা রেখে চলে যায় তার মা উম্মুল মূল খায়েরকে বলে যায় চেষ্টা করে দেখুন ওকে কিছু খাওয়ানো যায় কিনা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 উম্মু জাম রাজ আনহা বলেন আমি আবু বকর কেউ চিনি না তবে আপনি যদি ভালো মনে করেন আমি আপনার সাথে উম্মু জামিল রাজিয়াল আনহা এলেন তখন আবু বকর রাজিয়াল আনহু মুমুসু উম্মু জমি রাজিয়াল আনহা তার নিকটে এলেন এবং এই করুণ অবস্থা দেখে চিৎকার করে বললেন হায় কাফির ও পাপিষ্ঠের দল আপনার এই দাবস্থা করেছে আমি নিশ্চিত আশাবাদী যে আপনার প্রতি জুলুমের প্রতিশোধ আল্লাহতালা তাদের থেকে নেবেন হজরত আবু বকর রাজিয়াল আনহু বললেন রসুল কেমন আছেন জামিল রাজু আনহা বললেন পাশে তো আপনার মা আছেন তিনি আমাদের কথাবার্তা শুনছেন আবু বকর রাজি আনহু বললেন তার জন্য কোনো অসুবিধা হবে না উম্মু জামিল জানালেন রসুল্লাহ সাল্লাহাম সুস্থ ও ভালো আছেন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 এর উত্তর হল আবু বকর রাজিয়াল আনহ তিনি জানতেন ইসলাম হচ্ছে সত্য আর সত্য বলতে তিনি মোটেও দ্বিধাবোধ করেননি দুই রসুল্লাহ সাল্লামের প্রতি যে ভালোবাসা আবু বকর দেখিয়েছেন বোধ করে সেটা আর কেউ দেখাতে পারেনি জ্ঞান ফেরার পর আবু বক্করের প্রথম প্রশ্ন ছিল না আমার কি হয়েছে তার প্রশ্ন ছিল রসুল্লাহ সাল্লাহ আলহাম কেমন আছেন তার পরিবার তার গোত্র তাকে নিয়ে চিন্তিত আর তিনি চিন্তিত রসুল নিয়ে তা শরীরে যে অবস্থা ছিল আমাদের তেমন হলে হয়তো আমরা তিন চার মাস বেড রেস্ট নিতাম কিন্তু রসুল্লাহ সাল্লাম আলহ্লামের প্রতি তার প্রবল ভালোবাসা তাকে ছুটিয়ে নিয়ে গেছে রসুল্লাহর কাছে আল্লাহ আবু বকর রদিয়াল আনহুর উপর সন্তুষ্ট হন তিন এই ঘটনা থেকে দেখি গোত্রীয় বন্ধন সে সমাজে কতটা শক্তিশালী ছিল আবু বকরের গোত্র অমুসলিম হওয়া সত্ত্বেও তারা উত্বাকে হুমকি দিয়েছে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 বিলাল এ রাবা ছিলেন একজন দাস তাকে যেন মানুষ হিসেবেও গণ্য করা হতো না আর তাই তার যে অত্যাচার হয়েছে আর কারো উপরে তা হয়নি কারণ তাকে নির্যাতন করত তারই মনিব উমাইয়া বিন খালাফ আর তাকে রক্ষা করার জন্য কেউই ছিল না আবুবকর বা উসমানের মতো সাহাবিরা নির্যাতিত হলেও একটা পর্যায়ে তার পরিবারের লোক বা গোত্রের লোক তাদের নিরাপত্তা দিয়েছে কিন্তু বিলাল রাজিয়াল আনহুকে সাহায্য করার মতো কেউ ছিল না সে সমাজে কোন আইন ব্যবস্থা বা কোর্ট ছিল না যে সেখানে গিয়ে বিলাল অভিযোগ পেশ করবে একটি হারিজে আবদুল্লাহ বলেন প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন সাতজন রসুল সাল আলিয়া আবুবকর রাজ আনহু আম্মার ইয়াসির রাজ আনহু তার মা সুমাইয়া রাজিয়াল আনহা সোয়েব রাজ আনহু বিলাল রাজ আনহু এবং মিক্তার রাজিয়াল আনহু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 উমাইয়া এবং ওয়াহাব এবেন হুজাফা এবং জুমা দুপুরের তপ্ত রোদে তাকে মক্কার মুরুভূমিতে টেনে নিয়ে চিৎ করে শুয়ে দিত এরপর সে একটি বড় পাথর আনার নির্দেশ দিত যা তার বুকের উপর রাখা হত তারপর তাকে বলতো মুহাম্মদকে অস্বীকার করে লাদ ও উজদার পূজা কর নতুবা তোর মৃত্যু পর্যন্ত এরপ নির্যাতন চলতে থাকবে কিন্তু সেই কঠিন অমানসিক নির্যাতন ভোগরত অবস্থায়ও তিনি বলতে থাকতেন আহাদ আহাদ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 আবুকর রাজিয়াল্লাহ আনহু শুধু বিলাল নন আরো ছয় মুসলিম দাস দাসীদের মুক্ত করেছিলেন এবং হিসাম থেকে বর্ণিত তিনি মদিনায় হিজরত করার আগে বিলাল রাজিয়াল আনহু ছাড়া আরো ছয়জন ইসলাম গ্রহণকারী গোলামকে আজাদ করেন বিলাল রাজিয়াল আনহু ছিলেন এদের সপ্তম ব্যক্তি তিনি আমির এবং ফোহাইরা রাজিয়াল্লাহ আনহুকে আজাদ করেন যিনি বদর ও অভুদযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীর এ যুদ্ধে শহীদ হন তিনি উম্মে উবায়েস ও জিন্নিরা দাসিদয়কে আজাদ করেন জিন্নিরা আজাদ হওয়ার সময় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই অবস্থা থেকে কুরয়েশরা বলল লাদ ও উজার অভিশাপেই সে দৃষ্টিশক্তি হারিয়েছে তখন জিন্ন রাজিয়াল আনহা তাদের এ কথা শুনে বললেন ওরা মিথ্যে বলছে আল্লাহর ঘরের কসম লাদ ও উজা কোন ক্ষতি করতে পারে না আর উপকার করতে পারে না আল্লাহ তালা তৎক্ষণাৎ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আবু বকর রাজিয়াল আনহু নাহদিয়া নামের একজন মহিলা ও তার কন্যাকেও আজাদ করেন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 তুমি তো ওদের নষ্ট করেছ কাজেই তুমি ওদের আজাদ করে নাও আবু বকর রাজিয়ালু জিজ্ঞেস করলেন বেশ তুমি ওদের কত দামে বিক্রি করবে সে মহিলা দামের একটা পরিমাণ বলল তখন আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন ঠিক আছে আমি ওদের কিনে নিলাম এবং ওরা এখন থেকেই আজাদ তোমরা মহিলার জাতাকল ফিরিয়ে দাও তারা বললেন হে আবু বকর এখনই ফিরিয়ে দেব না কাজটি শেষ করে তাকে ফিরিয়ে দেব আবুক বললেন সেটা তোমাদের ইচ্ছা খাত্তাব ইসলাম গ্রহণের আগে বেশ কট্টর ইসলাম বিদ্বেষে ছিলেন তার একজন দাসী ছিল তিনি তাকে অনেক করতেন পেটানোর মাঝে কখনো থেমে বলতেন মনে করেনা তোমার ওপর খুব দয়া এসেছে এই আমি তোমাকে পেটানো থামিয়ে দিলাম তোমাকে মারা বন্ধ করেছি কারণ আমি এখন ক্লান্ত তা না হলে আরও পেটাতাম তখন সেই দাসী দৃঢ়তার সাথে উত্তর দেন না বরং আল্লাই তোমাকে এরকম ক্লান্ত করেছেন এই দাসী ছিলেন মোয়াম্মাল গোত্রের তাকেও মুক্ত করেছিলেন আবু বকর আনহু। যিনি ছিলেন ভালো কাজের সবার চাইতে এগিয়ে ঘটনাগুলো বলে দেয় আবু বকরের অন্তরটা কত বড় ছিল তিনি চরাদামে একজন একজন করে দাস বা দাসী কিনে নিচ্ছেন আর সাথে সাথে সবাইকে আজাদ করে দিচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য ছিল এই মানুষগুলোকে অত্যাচারের হাত থেকে বাঁচানো আর আমরা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 পদোন্নতির লোভে নিজের মুসলিম ভাই বিপদে ফেলতে একটুও কুন্ঠিত হয় না আল্লাহর রাজি আল্লাহ আনহুর এই উদারতার প্রসঙ্গে বলেন অতএব যে দান করে এবং ধর্মভীরতা অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে آمين تاك شکر بشار جنو شاج باعت دان كربو سورة اللائل آيات پاس تک شاد اللہ تارا عربارن <تصفيق> الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَذَكَّاه وَمَالِ أَحَدٍ عِنْدَهُ مِن نِعْمَةٍ تُجَزَاه إِلَّا بْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَاهُ যে তার ধন দরো দান করে আত্মশুদ্ধি করে এবং তার উপর কারও কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার কর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে শীঘ্রই সন্তুষ্টি লাভ করবে থেকে এখন আমরা শুনবাস সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার বিন ইয়াসিরের ঘটনা এই পরিবার ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করা একটি পরিবার যারা ইসলামের জন্য অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছিল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 ইয়াসিরের পরিবার তোমরা সবর কর নিশ্চয় তোমাদের স্থান রয়েছে জান্নাতে অন্য সভা চাইতে এই পরিবারের সবচেয়ে বেশি অত্যাচারিত হবার আরেকটি কারণ হচ্ছে তাদের গোত্র বনু মকসুমের নেতা ছিল আবু জাহেল ইসলামের বিরুদ্ধে আবু জাহেলে বারাবারেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিল সে ছিল দুর্বৃত্তদের নেতা চরম ইসলাম বিদ্বেষী অপকর্ম আর দুষ্কৃতিতে তার মেলা ভার সবাইকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল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 মাটির সাথে মিশিয়ে দেব তোমাদের সব খ্যাতি মানিজত নিয়ে বেঁচে থাকতে দেব না কোনো ব্যবসায়ী লোক মুসলিম হয়ে গেলে তাকে বলত আল্লাহর কসম আমরা তোমার সাথে সব রকম ব্যবসা বয়কট করব তোমাকে শেষ করে দেব আর যদি ইসলাম গ্রহণকারী মানুষটি হতো সহায় সম্পদহীন দুর্বল কোন ব্যক্তি তবে সে নিজে তাকে মারধর করত অন্যদেরকেও মারধর করার জন্য ডেকে আনত আল্লাহ আবু জাহেল শাস্তি দিক তাকে ধ্বংস করুক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 إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌ بِالْإِيمَانِ وَلَاكِن مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فعليهم غضب, فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ جو <تصفيق> دي মাত্রা ছাড়া অত্যাচারের কবলে পড়ে মুখে ইমানের বিপরীতে কিছু বলেও ফেলে তবে সেই কথার জন্য তাকে মাফ করে দেওয়া হবে যদি তার অন্তরে ইমান অটুট থাকে কেননা আল্লা তালা কারো উপর সাধ্যের বেশি বোঝা চাপান না সুরা আন্ একশো ছয় পরবর্তী সাহাবি মুসায় অমায় মুসঅ ছিলেন এক ধনী পরিবারের আদূরে সন্তান তার মতো বিলাসী জীবন মক্কায় আর কারো ছিল না সুদর্শন এই যুবক সবচেয়ে দামি পোশাক আর পারফিউম ব্যবহার করতেন তার মায়ের একান্ত বাধ্য সন্তান ছিলেন মুসআ মুস আবের মা তাকে এত বেশি ভালোবাসতেন যে মুস্তাব যখন ঘুমাতেন বিছানার পাশে একটা কাপে খেজুর আর পনির রেখে দিতেন যেন ঘুম থেকে উঠে মুস আবকে এক মুহূর্তের জন্য ক্ষুধার্ত থাকতে না হয় এতটাই চমৎকার ছিল তাদের সম্পর্ক কষ্ট রুক্ষতা কি জিনিস মুসআর কোনো ধারণায় ছিল না কিন্তু এই মুস্তাব বদলে গেলেন বদলে গেলেন ইসলামের সংস্পর্শে একদিন জানলেন আল্লাহ রসুল সাল্লামের নবুয়ের কথা তিনি ইমান আনলেন বেশ কিছুদিন বিষয়টা গোপন রাখলেন কিন্তু একদিন কিভাবে যেন তার মা জেনে গেল মুসাব আর মুসাব নেই সে মুসলিম হয়ে গেছে এরপর মুসআরের গোত্র তাকে গ্রেফতার করে বন্দী করে রাখল এরপর থেকে মক্কার রাস্তায় মুস্তাবকে দেখা যায়নি দীর্ঘদিন একদিন সুযোগ বুঝে তিনি পালিয়ে গেলেন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 ইসলামের প্রথম যুগের এই অসাধারণ তরুণের ইতিহাস সত্যি চমৎকার এই সাহাবিকেই আল্লাহ রসুলসাদ আলাই মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লাহরের ছায় মুস্তাদ এই কাজে অসাধারণ ফল লাভ করেছিলেন তার জীবনের শেষটাও অসাধারণ সেটা ছিল অহুদের ময়দানে ইনশাল পরবর্তীতে এই কাহিনী আমরা আলোচনা করব। করবেন সা আদিবিন আবি আকাসের কাহিনী আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম সাদের ওপর শারীরিক নির্যাতন না হলেও তার ওপর মানসিকভাবে নির্যাতন করা হয় তার মা তাকে বলেছিলেন তুই তোর বাপদাদা পূর্বপুরুষের পথ ভিন্ন পথে যাবি যদি তুই তাই করিস তবে তুই জেনে রাখ আমি মরে যাব কিন্তু মুখে খাবার তুলব না পানীয় পান করব না ছায়ার মধ্যে বসব না আমি মারা গেলে তুই কষ্ট পাবি লোকে বলবে তুই তোর মায়ের মৃত্যুর জন্য দায়ী সাদ এসব কথায় ভরকারনি শান্ত গলায় বললেন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 যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই তবে তাদের আনুগত্য করোনা আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে আট সবশেষে আমরা আলোচনা করব খাবেন আল আলের কাহিনী খাব ছিলেন একজন কামার বনুখোজা গোত্রে উম্মে আনমার নামের এক মহিলার অধীনে কাজ করতেন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 পাথরে আগুন জ্বালিয়ে সেই আগুন গরম পাথরে খাব্বাবকে ফেলে রাখত ঘণ্টার পর ঘন্টা। কেমন ছিল খাব্বাবের অভিজ্ঞতা বহু বছর পরের কথা অমর ই খাতাব রাজেল্লা আনহু তখন খলিফা একদিন তিনি মুসলিমদের মাক্কী জীবনের অভিজ্ঞতা শোনার জন্য তাদের জড় করলেন একের পর এক কাহিনী শোনার পর খাব্বাবে পালা তিনি মুখে কিছু বললেন না শুধু পরনের জামাটা খুলে পিঠ মেলে দাঁড়লেন অমার বাদেল্লাহ আনহো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 তিনি আল্লাহর বান্দা আল্লাহর একজন রসুল তিনি এসেছেন অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যেতে লজ্জা ওদের ব্যাপারে তোমাদের মতামত কি ওই দুই মূর্তি বোবা আর বধির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 এমনকি যখন পয়গম্বরগ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন কি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি বিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না সুরা ইউসুফ আয় একশো দশ খাবের উপর শুধু যে শারীরিক অত্যাচার করা হয়েছে তা নয় তাকে অন্যভাবেও জুলুম করা হয়েছে তিনি কিছু টাকা পেতেন আল আস এবেন ওয়াইলের কাছে সে ছিল মুশরিক খাব্বাব তার কাছে গিয়ে টাকা চাইতে গেলে সে বলল তুমি মুহম্মদকে অবিশ্বাস না করলে কোনো টাকা পাবে না খাব্বাবও জবাব দিতে দেরি করলেন না তিনি বললেন তুমি মরবে এবং হবে। কিন্তু আমি তাকে অবিশ্বাস করছি আল আস তখন বিদ্রুপ ভরে জবাব দিল আচ্ছা তাই নাকি আমি পুনরুত্থিত হব ঠিক আছে মরার পরে যখন আবার সম্পদ আর সন্তান সন্ততি ফিরে পাব তখন হয় তোমাকে টাকাটা ফেরত দেওয়া যাবে এই প্রসঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন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 এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব থেকে আর খাবের উপর নিষ্ঠুর চালানো আনমারের পরিণতি নয়। আল্লাহ নিষ্ঠুরাল তার কাজের উপযুক্ত ফায়সালা করেছিলেন ওম্মু আনমার মারা গিয়েছিল এক অদ্ভুত রোগে ভোগে প্রচন্ড মাফার যন্ত্রণা তাকে উন্মাত করে দিত কোনোভাবে এই যন্ত্রণা কমত না তীব্র যন্ত্রণায়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 বহু আগের যুগের মুমিন্দা যে কন্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন সাহাবিদেরকেও সেই একই পথ পার করতে হয়েছে আমাদেরকেও সেই পথই পারে দিতে হবে রসুল্লাহ সাল্লাহাম চেয়েছিলেন তার উম্মাহ হবে সবার সেরা তাই পূর্ববর্তী জাতিরা যদি দিন কায়মের পথে ধৈর্যশীল হয়ে থাকে তবে তার উম্মাও যেন আরো বেশি ধৈর্যের পরিচয় দেয় পূর্ববর্তী জাতি যদি শক্তিশালী হয়ে থাকে তবে এই উম্মাহ যেন তার চেয়েও বেশি শক্তিশালী হয় এটাই ছিল নবীজি সাল্লাসাল্লামের চাওয়া তিনি চাইতেন কিয়ামতের দিনে তারই গুম্মা হবে সর্বশ্রেষ্ঠ তাই মুসলিমদের দায়িত্ব হচ্ছে রসুল্লাহর প্রত্যাশা অনুযায়ী আচরণ করা তিন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তার দিনকে বিজয় করবেন আর এমন এক সময় আসবে যখন লোকেরা সারায়া থেকে হাদরামত পর্যন্ত নিরাপদে সফর করতে পারবে আর তাদের মনে আল্লাহ ছাড়া আর কারো ভয়ে স্থান পাবে না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 রবস ম ফেসবুক পেজ ডবসবুক ডল্যাশ রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডবু ড 2015